আর মুমিনেরা তোমরা আল্লাহ জন্য হজ এবং আল্লা নামাজ পড়ো এই কথা আল্লাহ শুধু বলছে সলা কায়ে হজের ক্ষেত্রে কেন বললেন ও আতিমুল হাজ্জা অমরা তা অনেকে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে করে কেউ উদ্দেশ্য করে আমার এখন হাজি সাহেব পাবা দরকার বুড়া হয়ে গেছি মানুষ নামের আগে একটা হাজি না থাকলে আল হাজ না থাকলে কেমন হয় তারপরে কেউ আবার ব্যবসার উদ্দেশ্যে হস করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে করে হাম্বল বলছে বলছেন হজ ও ফরজর যেহেতু আল্লাপাক একসাথে দুইটা বলছেন ওয়া আতেমুল হাজা উম্রাতা লিল্লা হজের নির্দেশটা যেভাবে আসছে উমরাল নির্দেশটা সেভাবে আসছে মত হল যে হজ উমরা দুটাই ফরজ জীবনে একবার হজ করাও ফরজ জীবনে একবার করাও করা এখন শূন্য থাকার ফরজ হোক আল্লাপাক যাদেরকে বাধা প্রাপ্ত হো অসুস্থতার কারণে অথবা শত্রুর কারণে সে হস পর্যন্ত যাইতে পারে না আল্লাপাক বলতেছে তুমি যদি না যাইতে পারো তোমার হাদিটা পাঠিয়ে দাও হাদি মানে তার তুমি হাদি টাকাটা পাঠিয়ে দাও বুঝতে পারছ মানে হাতে নিয়ে যদি বলেন বিমানের মধ্যে আপনাকে গরু তুলতে দিবে যদি বলেন হজে যাবো ইয়ার গরু লইড কেন তাহলে আমি গরু সব দরবারে নিয়ে যাইতে পারি ছাগল নিয়ে যেতে পারি হবে। তার অর্থ হলো আপনি কোন কারণে বাধাগ্রস্ত হয়েছেন যেতে পারতেছেন না আপনার পরিবর্তে আরেকজনকে ওই হাতির টাকা নিয়ে আপনি হজে পাঠায় দিতে হবে বুঝতে পারছেন কথাটা আল্লাহ বলতে না তা আল্লাহ বলতেছেন ফমস্টাই সেরামিনাল হাদিয়ে তোমার হাদি তুমি পাঠাই দাও তা হাদি কে আপনি পাঠাবেন বিকাশ করলে কি হাদি চলে যাবে তা হাদি কি করতে হবে ওই আরেকজনকে পাঠাই দিতে হবে আপনার পরিবর্তে। পর্যন্ত তার মাথা বন্ধন করিও না এজন্য আমাদের দেশের হাজি সাহেবরা যখনই ওই ইয়াতে টাকা জমা দেয় কোরবানির জন্য হাদির জন্য कारण हजार जमा दीक लक्ष मानुष तो सकाले शुरू कर सरकार टू जमा तुमारा आठ बुझले क्याने तो, सोल लोक्षो लोक्षो जवाई से। तो कोहन से? उखाने नाम लेखा पशु मध्य मान जरा सरकार फंडे जमा दे समय अपेक्षा करा दरकार नहीं जरा निजे ती जबई करुंडन कर কমান কানিন কুমারি দানা আজমি এখন মাথা মন্ডন করতে গিয়ে অসুস্থতার কারণে মাথা মন্ডন করা যাচ্ছে না আল্লাহ সব বিধি বিধান বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ তিনটি অপশন দিচ্ছেন এক নম্বর হলো পাবি দিয়া তিন দিন ধরে মাথা কাম মুন্ডন করতে পারতেছ না তিন দিন ছাগল কোরবানি দিয়ে দাও যেটা হলো ওই দমে শকর যেটাকে আমাদের দেশের লোকেরা দমে শকর বলে তারপরে ওই কোন ছুটে গেলে दम दी आल्लाम हज करमर हज के मिले तर अवश्य हादी पहले मुरब्बी थे सब टाइम की कुरबानी करीब कुरबानी टाकए नहीं तीन दिन रोजा रखते फिर सत रोजा रखते हादिर टाने का तीन दिन रोजा देशे आ সমপরিমান হয়ে যাবে দেখেন আলোক কত সহজ করে দিয়েছে যে আপনার টাকা নাই টাকা চুরি হয়ে গেছে অথবা কোনো সমস্যা তাহলে এই দিন রোদা রাখলেই বাস হয়ে যাবে আপনার নিজের কাছে টাকা নাই আরেকজনের থেকে টাকা নিয়ে হইলেও আপনাকে সেখানে করতে হবে কিন্তু আপনার বাড়ি যদি বাহিরে হয় তার জন্য এই হুকুম আর হজের ক্ষেত্রে যাবতীয় ক্ষেত্রে আল্লাহ কে ভয় করো জেনে রাখো আল্লাপ কঠোর নির্দিষ্ট দশ থেকে কেউ বলছেন দশ পর্যন্ত কেউ কেউ বলছেন জিল হজ পুরাটা मे हजर मासरा होते हजर मास हज होते आदि रमजान मासे उमरा कर हजर मास हज करजे तम আপনি সওয়ালের এক তারিখে উমরা করে সব কাদা দুই মাস বসে থাকলে। দুই মাস পরে যাই হজ করছেন তাও আপনার এটা হজে তামাত্ম হয়ে যাবে মানে হজের মাসের ভিতরে উমরা এবং হজ। যদি কে সাথে করে নিয়ে যায় তাহলে স্ত্রীর প্রতি বৈধ কার্যক্রম এই হজের মধ্যে করা নিষিদ্ধ ওয়ালা ফুসুক কোন ধরনের ফুসুক খবরদার হজের মধ্যে ফুসুক এই কাজ করা যাবে না যাবে না তাহলে আল্লাহ এখানে ঝগড়া জাটির কথা নির্দিষ্ট করে বললেন কেন যে মানুষের এইগড়া দাটি হইতে পারে গায়ের উপর আরেকজনের ফা পড়বে একজনের উপরে আরেকজনের ধাক্কা পড়বে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এখন পাশের লোক যদি কয় মিয়া বাংলাদেশ থেকে আসছ আমার ধাক্কা ফেললা কেন আরেকজন যদি কে ভাই আমি নোয়া ফেললে আমাকে চিনো মানে বাংলা ভাষায় আরব এদেরকে ধমকায় যে আরবের লোক দেখা গেছে তার গায়ে লাগছে বা কোনো সমস্যা হয়েছে তা আরব এদেরকে লাগছে বেটা আমাদেরকে চিনস আমরা বাংলাদেশের মানুষ কিন্তু আরবি তো বুঝে না কি বলতেছে আরবি না হজের মধ্যে কোন ঝগড়া ঝাটি করা যাবে না এই আমাদের দেশের যারা হজের ব্যবসায়ী ভাইয়েরা থাকেন তারা হজে যখন নামা শুরু করেন এখান থেকে তো তাদের তো আগে থেকেই মতলব খারাপ হজে আসছেন হজর মধ্যে কোনো ঝগড়া জাতি করা যাবে আমি যদি তিন দিনও আপনার খাবার না দিই আপনি ঝগড়া ঝাটি করা যাবে না ঝগড়া জাতি করলে আপনার হজ নষ্ট হয়ে যাবে কিন্তু আপনারা ওয়াজ করতেছে খবরদার বলা যেতে আসছেন কোন ঝগড়া জাতি করা যাবে না হ্যাঁ মানুষ এখন খুব সালাক মানুষকে হজের দিকে যায় বুঝো আগে এনে লই জুতা দি ফিটাইতেছে মানে হজের মোয়াল্ল কে মানে জুতা দি ফিটাইতেছে হারামের সামনে আর অন্যরা যাই ধরে ভাই মারিয়ান্না মারিয়ান্না দাঁড়ান দাঁড়ানের দিকে যাবে যাবে আগে হেরে মারি লই বলে যে আমাদের সাথে উদ্দেশ্য না খারাপ উদ্দেশ্য এটা ইয়া আলমহ্লা আল্লাহাক ভালো জানেন হজের সময় সাথে করে কিছু নিয়ে যাওয়া এটাকে অনেকে দুনিয়া বিকাশ মনে করত মানে হজে যাবে আল্লাহ না খাইবেন বর্তমানে সুযোগ নাই কিন্তু এক সময় সুযোগ ছিল তা আপনি বাড়ি থেকে চাল সব নিয়ে গেলেন তো অনেকে মনে করতো জানা এটা হজে যাচ্ছে আল্লাহর কাজে আবার এখানে এগুলো নিয়ে গেলে তো দুনিয়া দেবে আবার আপনি গেছেন হালাল সাপেক্ষে মানে চুরি করে না বিমানের অনুমতি সাপেক্ষে আপনি একবার বৈধভাবে কোন জিনিস নিয়ে গেলেন নিয়ে যাই ওখানে বিক্রি করলেন বিক্রি করে আপনি কিছু টাকা ইনকাম করলেন এটা শরীয়তে অবৈধ না আল্লাপায় বলতেছেন তোমরা তাি হাতে সময় কিছু কারণ তাকুয়া তবে সর্বোত্তম ফাতে হইলো তোমার তাকোয়া সাথে করে তাকওয়া নিয়ে যাবা সাথে করে তাকওয়া নিয়ে যাবা এটা হলো আসল ফাথেও। আমাদের সবাই ওখানে রেখে আসি তাকুয়া এয়ারপোর্টের আগ পর্যন্ত এয়ারপোর্টে আসলে তাকুয়া শেষ মাল হয়েছে পঞ্চাশ কেজি বাই বিশ কেজি তাকোয়া শেষ তারপরে দেখা যায় খালি খুঁজে মানে যার আবার হজের থেকে আসার সময় মাল কম তারা এদেরকে আমার গ্রুপে আসেন আমার গ্রুপে আসেন মানে সে একজনে ধরেন দুশো কেজি মাল আনবে আনার পারমিশন হলো কেজি ৪০ কেজি তো সেই রকম চার পাঁচ জনের একত্রিত করবে করি এদের তো পাঁচ জনে মিলে পঞ্চাশ কেজি মানে এদের জিনিস নিয়ে আসে না তাকুয়া ওখানে রেখেই আসে ওখানে মসজিদে হারামে গেলে মসজিদে হারামের ইমামদেরকে আপনি প্রতিদিন দেখতে পারেন মসজিদে হারামের ইমাম এরা তো একেবারে মানে লুকানো থাকে না সবার সামনে এসে মসজিদে নামাজ পড়তেছে দেখতেছে না সেখানে লক্ষ লক্ষ মানুষ কি পদ্ধতিতে নামাজ পড়তেছে এটা তো সে দেখতেছে না সে আবার বাংলাদেশে আসে কিভাবে মানে তার পাশে আরেকজন আরেক নামাজ পড়লে সে আবার ধমকা কেমন আমিন জোর বললো এটা বললো তো তুমি ওখানে দেখে আসলা ওইভাবে করতেছে এখানে আসি তোমার ওই তাকোয়া কই ওখান থেকে কি নিয়ে আসছো ওখানে থেকে খালি খেজুর আনছো আর পানি আনছো ওখানে রেখে আগে আর বিমানে আসার সময় তাকোয়া রেখে যদি এগুলো নিয়ে কোনোদিন ঝগড়া হতে শুনছেন ওখানে দেখা যাচ্ছে কেউ আমিন জোরে বলতেছে আসতে বলতেছে কেউ হাত কত জায়গায় বানতেছে তারপরে কত পদ্ধতি নামাজ পড়তেছে কেউ তো কোনোদিন কারো সাথে ঝগড়া করলো না এটাকে হাজির সাহেবেরা আমাদের দেশে দেখে আসেনা দেশে আরবে তো এটা নিয়ে যে আসার কথা ছিল তাকুয়া নিয়ে আসে নাই তাকুয়া ইয়ার রেখে আসছে রেখে তাকুয়া শূন্য আল্লাহ সর্বোত্তম ফাতে হলো তাকোয়া আলবাব হে জ্ঞানীরা ও একমাত্র আমাকে ভয় করো আমার তাকুয়া হাসিল করো তাকুয়াটাই তোমাদের জন্য